فصلى الله وسلم و على حبنا ومولانا محمد عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى اله وصحبه و بارك و صلى ما اما بعد اعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا بنا على سبلنا وإن الله لمع المحسنين. وقال عنه والسلام. لا تذل لاتنا إلا الله من قالها. وترد عنهم العذاب والنقمى ما لم يستفسوا. আমাদের হাজির হওয়া কুবানি সত্যি ডাল সামনে যাইগুলা লুঙ্গি আর গামসা যেগুলা চুনামাই করে সামনে গুলো আর এই যে শুনছি এবং শুনলাম মানতাম সাহাবাই বলেন মানছি যে ভাই তো সবলিগোই তো মানান নাম তো এই জন্য ভাই দেখেন এখন মোশালের দশটার সময় এমন এই জন্য সব ভাই যারা শুরু শোনা যায় কিন্তু যে আগে আসবো আল্লাহ আগে বাড়াই দিই মেহনতিক মতো করে না হলো তো তার নমাজটা আর নোরানি হয় না এটা কালো পিস্তি হইয়া একবারে না তাইজন্য জন্য ঢুকত আমাদের বিশেষ একটা মজুর উপরে কথাবার্তা হবে যে আমরা যখন আমাদের মোকাবিলা কিভাবে মেহনত করবো এই জন্য বহুতই দরকারি বাইপে আসবো ইনশাল্লা তত বেশি ফায়দা হবে যারা দূরে আসেন প্রত্যেক ঘুরে বাড়ি জমা আপনারা মুখাবেন মেহরবানি করে আসে এখানে আসি আর যারা বাহিরেও আসি প্যান্ডেলের আমরাও মেহরবানি করে আসামি তো কোরবানি করে এটা উচিত এই জন্য মেহরবানি করে আমরা সবাই মোট হয়ে যাই যত দূর বাইরে আসি যত কবে সবাই হয়ে যায় ইনশাল্লাহ বিমানওয়ালা দুই অবস্থা থেকে খালি হয়ে যায় বিমানওয়ালা দুই অবস্থা মুসলমান বিমানওয়ালা দুই বাদে আল্লাহকে কুরাল শরীরের মধ্যে যারা মহাজির এবং আস্তানুদ্ধ মুসলমানের মধ্যে মুসলমান ওরা তুই অবস্থার থেকে ঢাল হইতে পারেন হয়তো সে মহাজির হবে আর না হয়তো যে তার গান আর মাল মিয়া আল্লাহ রাস্তায় হচ্ছে তার পরিবেশ থেকে দূরে চড়িয়া গেল যত দূরে তো সে মহাজির হয়ে গেল আর পরিবেশের মধ্যে রইল আপনার পরিবেশের মধ্যে আপনার কারবার আপনার চাকরি নকরি আপনার খেট কামার মজদুরির ভিতরে থেকে তীরের কাম করত তাকে বলা হয় তো মদিনা শরীফের মধ্যে হুজরতিনায়নি তো মদিনায় যাওয়ার পরে হজরত সাহাবাই সেরাম নিয়া মেহনত করবার জন্য সবচেয়ে আগে যেই কাজ আপনার হুজরা বানান নেই এর আগেই মসজিদ বানাই আবার এই মসজিদ রসুলের বাদকে যারা মালিক ছিল তারা দিয়েই দিয়েছিল কিন্তু আল্লাহ রসুলে সেটা করেছেন যেহেতু বড় কাম মন্দিরে যাইয়া মসজিদের মধ্যে মসজিদ বাড়াইছে মসজিদ পাকা ছিল না সেদুর গাছের পাতার কাউনি ছিল আর সেদুরের এইরকম ভাবে গাছ দিয়া ছুটা দেওয়া হয়েছিল আর এই খেদুরের পাতার কাউনি ছিল আর বৃষ্টি আইলে উপর থেকে মসজিদের অবস্থা বৃষ্টি আইছে সকালে আমরা নমাজ পড়লাম নাচের মধ্যে কাদামাটি চিহ্ন মানে এগুলোর মধ্যে লাগিয়ে এই অবস্থা ছিল মসজিদে কিন্তু ভাই বুজুর্গ আর দুঃস্থে পাওয়ার চালাম মদিনার মধ্যে যাই মসজিদে মসজিদের ভিতরে এবং মসজিদ একটা আমল আর একটা পরিবেশ বানাইছে সেই পরিবেশটা সদ্রশ আবাই মসজিদ থেকে ওনাদের ঘরে চলিয়ে গেছে ঘর থেকে ওনাদের কারবার ধান্দায় চলিয়ে গেছে এবং ওদের থেকে ওনাদের শহরের মধ্যে চলিয়ে গেছে এই জন্য তাহবাই সেরাম রাজ ওনাদের মসজিদ দি ঘর ঘর থেকে ওনাদের কারো ওনাদের যেখানে গেছেন সেটা পেয়ে গেছেন এই জন্য যুক্ত সত্যি প্রথম মোদিরা সরিভাসটা রসুলের পা মসজিদ বানাই এবং মসজিদের মধ্যে রসুলের পালাম আমল চালু করলেন এই মদিনা শরীফের মসজিদের মধ্যে এই যে সিফত নুইয়া ছাড়া শুনিয়ে গেছে তো হজরত সাহাবাই সেরাম মদিনা শরীফের মধ্যে মসজিদে আসছে তো মধ্যে বাদ পাচ্ছিল মসজিদের মধ্যে সময় মেনে ওনাদের ভাবছিল একজন ছিলেন বাড়িও নেই গরম নেই কিছু নেই তারপর ঠান্ডা কিছুই নেই ওনারা পুরা সময় মসজিদের মধ্যে থাকতেন আর আরেক জগৎ ছিল ওনারা বাড়ি বাড়ি করলেন ওনারা কিরকম করলেন একজন আজকে মসজিদে থাকত দ্বিতীয় জন ওনার কারবারে নেত রাত্রে একত্রিত হইলে মসজিদের মধ্যে যে আমল গুলো হইল বলেন যে সেই আমল গুলার আপসের মধ্যে ওনারা মজাচারা করতেন এই অহিনাবিলাম এই হাজি বয়ান করছেন ওনার থেকে উনি নিয়ে নিত দ্বিতীয় দিন ওরিত আর ওই ওনার ভাই আজকে মসজিদের মধ্যে থাকতেন এই জন্য হবে সুবর্ণ জেলারও যার সাথে ওনার সাংসারী ভাইয়ের সাথে ওনার দৃষ্টিবন্দী ছিল ওনারা এইরকম ভাবে ও করছেন কিছু সাহায্য ছিলেন ওনারা আধা দিন বাইর রাত্রের বেড়ায় আগাদিন মসজিদের আর রাত্রের বেড়ায় এরকমই হতো আজরাতেও সেই দিন আবু বোকাল জেলা চালানো মসজিদের মধ্যে উনি প্রথম রাত্র আবাদত করতেন মসজিদের মধ্যে প্রথম রাত্র যেই অর্ধেক রাত্রে আজাদ হয়েছে বলেন যে হজরতে আবু বোকামে আজান শুনিয়া উনি ওনার ঘরে আরাম করতেন হজরত করতেন হজরত একদিনের ঘটনা হজরত আবু বোকার যা রসুলাল্লাহ আমার নষ্টের উপরে কোন আমার ভরসা নেই এক্সপিডেন্ট নাই এই জন্য আমি প্রথম রাত্রেই সাহায্য করি এরপরে যাই আরাম করি হল্লু তোমাদের ফরমাইলেন্লাহ আমার লক্ষ্যের ঘরে আমার মেয়াল আছে আমি প্রথম রাত্রে ঘুমাই শেষ রাত্রে আমি আবার উত্তর আল্লাহ রসুলা মালা খাই সবাই যায় তো বাইক জন্য দুঃখ এই জন্য হল সাহাই সেরাম চালান একটা আর মাহলটা যেখানে বলা হয় করিবে দৃষ্টান্ত দিবে মেয়াদে মেহারাব বলেন যে মৌসুমের মত। যেমন শীতকাল গরমকাল তো যখন বায়ুযুদ্ধ মৌসুম আসে পরিবর্তনে আসে গরম আসে বা শীত আসে তো এই মৌসুমের মধ্যে আল্লাহ দুই চার মিনিট মৌসুমের মধ্যে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে এক নম্বর জিনিস হইল সে তার কেউ ভয় করে না সবের উপরে তার আশার কারো ভয় করে না এর না যে গরিব মানুষ ঠান্ডা লাগে কাপড় নেই গরিব মানুষ মিস্টালার গায়ে লাগে উনি জেনারেল সাহ ওনার কাছেও লাগে বললেন ঠিক দ্বিতীয় দাঁড়ার একটা খাচ্ছা সেটা কি বলে যে সেটা হইল যে কোনোদিন তারা আদব করেন তার মধ্যে কোন আদব নাই একজন ঠান্ডা লাগে কারবার সব গাছ লাগে সেইরকম প্রণবাদির জাত লাগে গাছও লাগে ঠান্ডা ঠিক ঠিক হেলিভাবে সাহ চিন্দার মানুষ তারও লাগে যে নেতৃত্ব যদি আমরা মেহনত করি আমরা যদি মেহনত করি আমরা যদি মাহল বানাই তিনি মাহল তো বলেন যে একটা প্রতিনিধি লোক যদি সেখানে আসে সেহ তিন হয়ে এখান থেকে ফিরো আর যদি পরিবেশ হয় একজন নবাদি ছেলেও ওই পরিবেশের মধ্যে যাইয়া পড়ে আর কিছুদিন ছেলার মধ্যে সে ঘোরাফেরা করে ছেলার মধ্যে কিছুদিন থাকে তো বলেন যে করি আছে এটাতে যা। শিখবার জন্য ওনারা ঘরে গেছেন তখন ওনারা কোথাও ব্যবসা বাড়ি নিয়ে গেছেন তো সেই মধ্যে তিনের দাওয়াত দিচ্ছে আর এইটা যদি কেউ চিনের দাওয়াতের মধ্যে বাধা দিবে দেয় না তখন তারা উনার মুখাবিলা করছে এই জন্য সম্মিলিতভাবে সমস্ত সাহাবাই সেরাম বিনাদের মধ্যে সাক্ষ্য গুণ ছিল মুজাল্লিম মুওয়াল্লিম মুবাল্লিম মুজাহিদ বলেন যে সমস্ত সাহাবাই সেরাম মোদিনা ঘড়ি ফানারা ওনারা প্রত্যেক ম সিলে আসেন তো মুখ্য শিখলেওয়া শিখেছে আল্লাহর তো খোলা ভাই ঘটি বড় বড় আবাই ওনারা তোমারা হজরতের সাইদিনের মতো মানুষ তালিম আসুলের মতো মানুষ মোহাম্মদিন মুহাম্মদের মতো মুক্তি ওনারা এইরকম ভাবে তালিম দিচ্ছেন এর ভোর তোমারা হয়ে গেছে এবং মানিকের মতো মানুষ রয়েছেন সেখানে তালিমের দিলবিলা করছে তো বাইজ মস্তি দেয়া ওনারা শিখছেন ঘরে গেছেন গড়ে নেয়া শিখারে ওরা উত্তর হয়ে গেছে দিদি বা চলে শিখাইছেন বাজারে গেছেন ব্যবসায় গেছেন তো সেখানে দাওয়াত এখন মদিনা শরীফটা মেহনত করিয়া ওনারা এত সুন্দর বানাইছেন ওনাদের বড় দুটো মহিলা বাচ্চা সবের মধ্যেই দিন এখন মদিনা শরীফের মধ্যে বিমানী পরিবেশ মদিনা শরীফের মধ্যে পরিবেশ মদিনা শরীফের মধ্যে ইসলামী পরিবেশ মদিনা শরীফের মধ্যে বলে যে আমলের পরিবেশ মদিনা শরীফের মধ্যে গুলপত মহব্বতের পরিবেশ বলে যে মদিনা শরীফের মধ্যে ঈশার আর কোরবানি ঈদের উপরে প্রধান দেওয়ার একরাবের পরিবেশ চালু হয়ে গেছে বলেন যে দুষ্ট লিল্লা পরিবেশ পরিবেশটাই কে কি করে আল্লাহর জন্য আরেকজনে কৈ কেউ ভাগে আছে কুরবানির পরিবেশ তার যে সে কত কুরবানি দিতে পারে বাড়ায় কুরবানির মধ্যে নদী এই জন্য মদিনা শরীফে এমন একটা বানাইছেন বলেন যে একজন মানুষ মদিনা শরীফের মধ্যে আত্ম কুকুর নিয়ে মদিনা থেকে বাড়িয়ে দিতেছে এক সপ্তাহ দশ দিন পনেরো তো বলেন যে ইসলাম নিয়ে নেেন যে আইসে শিরিফ লিয়াছে তৌহ লয়া বলেন যে আইসের দুনিয়ার ধান্ডা নিয়া বলেন যে মোদিনা শীর্ষের আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বায়ু দুষ্ট আস্তে আস্তে মোদিনা সরিদের নাম ছিল পরিবর্তন হইয়া মোদিনা সের রসুল এরপরে গ্রহণ করেন মদিনা ধরিবের না বদির আর না পরেছে সেটা কি বলে তার মদিনা তারা তারা ওই জেনে যাওয়ার বেগা এবং মাধ্যমে দুঃস্থ আমাদের বস্তিরে ওই ওয়ালা বস্তির মতো বানাইবার চেষ্টা করা এই যে পাঁচকাম পাঁচ কথা বলা হইতেছে এই পাঁচ দ্বারা উদ্দেশ্য না বলতে যাতে আমাদের রামটা আমাদের মহল্লাটা মদিনা সরিমের মহল্লা আর গ্রামের মতো হয় বলেন যে আমাদের ঘরটা মদিনাওয়ালাদের ঘরের মতো হয় মদিনাওয়ালাদের ঘর কি বলে ঘরে তো মন যুথ নেই মেহমানই আল্লাহ যে আল্লাহর মেহমান চেয়ে বা আমরা তো এখন মেহমান আসলে আমরা ঘরের মধ্যে সময় শুনেছি না সেখানে বলে যে আল্লাহর মেহমান চেয়ে তো চাহাই কেরাম রে দিয়ে একটা আমি আনসারি বলেটা বলেন যে আমি নিব হয়ে গেছেন কিন্তু জানেন যে বাজার থেকে আনছি মাল তো অনেকক্ষণ তো দিদি যে দিদি দেখো আল্লাহর মেহমান আনছি আল্লাহর অসুরের মেহমান ঘরে কিছু থাকলে কোথায় পানা মেহমানের জন্য ফেস করতে হবে আমার বাচ্চারা সামনে পেশ করি আর যখন মেহমান খারাপ বইবো আমাদের প্রস্তুত কীড়া পিড়ি করবে তো তুমি বা তিনিবার ঠিক করার বাহানা করে ভিতর থেকে এদিকটা অন্ধকার আমার মেহমানে খাইবো আমরা একটু না আল্লাহর জন্য রইয়া এত বড় মেহমানদারি ইনি কোনো আমার বাবা না ভাইও না কিচ্ছু না ইমানই ভাই তো বলেন যে উনি এত বেশি কোরবানি দিলেন এনাদের এই অল্প মেহমানদারি সেই বাচ্চাদের তো বুকা রাখলেন নিজেরাও দ্বারা এই উদ্দেশ্য হইলো ওই রকম একটা পরিবেশ ওই রকম একটা মাহল পালান দুষ্ট পাক আলহামদুলিল্লাহ সবের দাম নিয়ে আসে যেহারা আমরা সিল্লার চাই তিনশিল্লার চাই পাঁচটা এখন দশ্টিমের মশলা হয়েছে দশটি কথা ইনশালা দশ্টিমের কথা হবে আমরা আসলে চাও হয়েছে মানে যে হরমুদার মহামুদী সুস্তাহ রহমদোল্লা সময় দেন যে ভাই মেহনত এইভাবে করো মেহনত হবে যে তোমার বস্তি মদিরার বস্তি তোমার গ্রাম মদিনার গ্রাম তোমার বাজার মদিনার বাজার তোমার মসজিদ মদিনার মসজিদ ঘর মসজিদ বাজার সব আমার দেখছেন যে বাজারে যাই কেন উনি রেওয়ায়ত প্রথম আমির মুসলমানের যিনি আমিরুজম যিনি একটা কাবক ল বাজারে দেখছেন হজর উমর উনি যাই বাজারে দেখছেন যেই মরঞ্জিল উঠাইছেন মসজিদে যাও আমি মরঞ্জিন ওনাদের কাছে যাও যাই তোমরা ওইখানে তোমার ঠিক তো খেতে জমি জমির বিমানীয়টা আছে হয় জমিওয়ালায় তার জমির নিয়েছে মসজিদ টিকা দোকানওয়ালায় এলিউম নিয়ে আইছে। বলেন যে চাকরি করে তার চাকরি আইছে। রেলিম নিয়ে মোদিনায় যেই লাইনে প্রত্যেক লাইনে তারা এলিমের সাথে বসারতের সাথে কাম আজকে দুঃস্থ আজকে দুষ্ট এই পাঁচ কামের দ্বারা উদ্দেশ্যটা কি এই যে পাঁচতাম পাঁচতাম এই পাঁচতামের দ্বারা উদ্দেশ্য হইল আমরা ওই জায়গার মধ্যে বসতে হবে এমন জায়গা যে আমার গ্রামের মধ্যে একজন সেন এবার সব মুসলমান নামাজ পড়ে তো যে সব মুসলমানের ওখানে এমন মেহনত হয়েছে যে ঘরে মসজিদে তালিম শুরু হয়েছে। বলে যে ঘরে মসজিদে তালিম তো শুরু হয়েছে বলেন যে এর এরপরে কি করতে হবে বলে যে দুষ্ট বলে যে এখন সব মুসলমান আবহাতে তিনের মেহনতের মধ্যে লাগিয়ে গেছে তিন দিন লাগায় বলে মেহনত হয়েছে এমন পাকার তারা যে এখন সব মুসলমান বাড়ি বাড়ি নাই তিন কিল্লা দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এমন মহাল্লা বানাইছি সেই মহল্লার মধ্যে একজন মুসলমান বেনোমাজি নাই সে নাই শুরু হয়ে গেছে মেহমান আইলে মশিলে সবে এরকম ভাবে দেখাও মেহমানদারি করতে তৈরি হয়ে গেছে চার দিকে প্রসরত করতে তৈরি হয়েছে তিরিশ দিকে তৈরি হয়েছে যে না বলছে এতটুকু মেহনত হয়ে গেছে যে আমাদের মহল্লার চাষি ভাইরা ভাই দুস্থব কাম করার পরে আমাদের মেহনত শেষ দেখতে হবে যে আমাদের মহল্লায় কোন মুসলমান আরাম কামাইয়ের মধ্যে আসে না বলেন যে নেহ এমন হবে যে আমাদের মহল্লায় এখন হারামার কামাই করবে বলেন যে সব এখন হালাল কামাইয়ের মধ্যে আসিয়া গেছে কারণ হালাল যদি না হয় কামাই গুলা সব বরবাদ হবে উঠছে বলেন শেষ নাই এরপর দেখতে হবে যে আমরা মহল্লায় তুই মুসলমান আফসের মধ্যে কি ইউনাইটেড ঝগড়া আছে বা তিনের মিল নাই এখানে বিচার তো হবে না কিন্তু তর্কিব প্রিয় তুমি মুসলমানের মধ্যে চুলা করে গেছে আল্লাহকে যদি বলবা প্রিয় যে তুই মুসলমান আপসে লড়ছে তারে আপসে মিলাই বলেন যে দত্তার এক ব্যক্তি ক্যামতের দিন পাহাড় পরিমাণে তিনি আসবে কিন্তু সে এমন একটা কথা বলছে সেই কথার কারণে মুসলমানের আপুের মধ্যে ঝরনা লাগছে চুই ঝল হয়ে গেছে মারামারি করতে বলেন যে কাল ক্যামতের দিন আল্লায় তার কোনো নীতির ঢিকে দেখায়গা না চুল হা উল্টো করে যার নামে করতে পারবো আর মুসলমান ইমান আমলা আছে দুর্বল কিন্তু দুই মুসলমান ছিল যে এমন ভাবে কথা বলিয়া বসে তাদেরকে মিলিয়ে তাদের দুই জমা ধরে আল্লাহ সেই যে কারণে তো মেহনতিরা এইরকম সুন্দর পরিবেশ বানাইবে সবচেয়ে না এইরকম পরিবেশ বানাইলে কিছু আমাদের কুরবানি নিতে হবে সময় বাড়ি করতে তুই আর ভাই যদি কেউ আট ঘন্টা দেয় তুই আসা করছিস পুরো হাল্লা পাওয়া উচিত সব তিন বাজার একবার হাল্লা রাস্তায় তো পুরা পুরো পাবে। ও না করে কমাস কম আড়াই ঘন্টা হবে আল্লাহ ঘন্টারই নদী কারণ যে একটা নীতি ঘন্টাই যেমন আপনার চব্বিশ ঘন্টাই আল্লাহ পাশের দিনের কামের মধ্যে লাগাইলেন আল্লাহ আলমারেজের পথে এই জন্য দুষ্ট এখন আমরা এইরকম পরিবেশ জন্য পাঁচটা কাম করতাম এই জন্য সবচেয়ে প্রথম মেহনতির উদ্দেশ্য আমার ঘর থেকে শুরু করতে হবে গড়ের তারিম দ্বিতীয় ভাই মসজিদের গড়ের তালিমের দ্বারা উদ্দেশ্যটা কি চাওয়া বড় তালিমের দ্বারা উদ্দেশ্য হইল আমরা এতটুকু মা বন্ধের উপরে মেহনত করব আমরা মা বন্ধের উপরে এত বেশি মেহনত যে আমাদের মা বোনরা চব্বিশ ঘন্টা ঘন্টা তিনের উপরে চলার জন্য তৈর হয়েছে এবং আপনার পুরুষ কি বলল আপনার পুরুষের মাধ্যমে কথাটা বলতেন আপনার পুরুষের মাধ্যমে এই জন্য আমাদের ঘরের মধ্যে সবের আগে মেহনত করতে হবে মেহনত করে আমাদের ঘরের আমরা সময় দিতে হবে ঘরে যদি সময় না সেই আমরা সেই আমাদের ঘর বন্ধ না আর একটু ফেরি মহল্লার মধ্যে পাঁচ কাম করতে হয়ে তাদের আগে আমার ঘরকে আমি নমুনা বানাইছি আমার ঘরে যদি থাকে আমার ঘরে যদি ব্যাহ থাকে আমার ঘরে যদি থাকে। আর আমি যাই তাইলে মানুষের গাছ তো যখন দাওয়ার দিলাম সে ভাই মসজিদের মধ্যে ইমারের কথা হবে আমাদের কথা হবে বা আমি তার দাওয়ার দিলাম তো যথেষ্ট ওই রকমই আমার চেয়ে কম না সে বললে যে আমার দাওয়ার দিতে সে তো ঠিক আছে আগে আমার ঘরটাই ঠিক করে কি বলেন ভাই না। কি বলবে না আপনার ঠিক করেন আমাদের চাইছেন করতে আপনার কি বলবে আপনার সামনে তার একটু রেখে ঠিক আছে উনি চাইছে আপনারা দেওয়ার দিত হোলসেল একটা এত মেলিও তো বে ঘরতা ঘর ঘরের মধ্যেই তো দিন দাঁড়িয়ে নাই সব শোনার কাম চালু আর আপনারা এসে দেওয়া দিত নিজের ঘর দেখের বুজুর্বে থাকছে ইমাম হারি সাহা হয়ে গেছে আমাদের ঘরের মধ্যে তালিমের মাধ্যমে ওনাদের দিদি বাচ্চা ওনাদের সাথে সাহায্য হয়ে গেছে এই জন্য আল্লাহর জন্য গান দিতে সাহেব গান দিতে এমন তিন তিন লাখে মারা াই বলে আর করে তিনি আরো উৎসাহিত মেহরতটা করতে হবে সবচেয়ে প্রথম মেহরত হয়ে আমাদের ঘরের মধ্যে তালিম করতে হবে কয়েকটা মোটামুটি আপনারা আবারও শুনবেন আমি এই দুই তিনটা কথা বলছি করে বলছি প্রথম জিনিস হলে আমাদের ঘরের মধ্যে তালিম গড়ের মধ্যে যে তালিমটা হবে দুঃখ গড়ের তালিমের মধ্যে আমাদের সবচেয়ে প্রথম জিনিস হইল ফাজাইলের তালিম হবে ফাজাইলের তারিখ বাজাইলে আমার যে সাতটা কিতাব আছে বাজাইলে তগলি নামাজ বাজাইলে খোঁড়াক বাজাইলে দাদা কাঠ পিকা ওহে একটা এতে সাহাবা একদিন এই চার কিতাব থেকে পড়া হবে আরে একদিন গুলো হাদিস থেকে পড়া হবে তো বাইয়ার দুজন আমরা ডাক দিয়ে দিয়ে পড়তে হবে এইরকম হিসেবে মতো এক এক হাদিস এরপরে আসল হাদিসটা দুইবার করবো তিনবার করবো নবীর কথা যারা মজা দিচ্ছে একবার করবো লম্বা হাদিস ধরে একবার পড়লাম দুটো হাড়ি থেকে দুইবার পড়লাম ডাক দিয়ে দিয়ে পড়া একবার কত বইলে আর শুরু করা এরকমটা আমি যাচ্ছি কিছু বললাম ওই আরেকটু করলাম বাই সব হাদি দরকার সব অসী দরকার বিশেষভাবে দুঃখ ঘরের মধ্যে তার পীরের মধ্যে প্রভাব পালায় সেটা হইল ভাজা হলে সাদা কাত আর ভাজাইলে কতগুলা হজরে শেষে কতগুলা পানতেন নমা করলে লাভ এর সাথে কয়েকটা টিপসা ঢুকাই ভালোবাসনা করলে সাতের ভালো হাতি সাল চিরোধের কিতাব থেকে অনেকগুলো স্বাভাবিকেরা হবে এটা বলি মানুষের মজা গড়ে সব টুটু বড় ছেলে মেয়ে সবই করলে সব বড়ের হবে বাইজের মধ্যে একটা তথ্য আছে সেটা আমাদের নিয়ে আজকে আর ছেলেরা বাচ্চারা তারাইয়া বলতে পারে বৈশাখা বলতে পারে কোনো আপত্তি নেই বলেন যে কোনো হালতের বলুন কিন্তু বাচ্চিরা মহিলারা সর্ব অবস্থায় বৈশা বৈঠা ছয় নম্বর বলতে হবে বলতে এটার কারণ হইলে এই যদি বাচ্চা শুরু হয় বাচ্চার মেয়ে তারাইয়া বলতে থাকে। তো বলেন যে আস্তে আস্তে তার মধ্যে ফেরিটা দেওয়ার ঢঙ্গেছিলেন পয়ান করার মহিলাদের জন্য কোন্তা বলে সেই ঢঙ্গে ছয় নম্বর ঘরের মধ্যে বলবে কথা বুঝে আসছে তো ভাই হ্যাঁ তারা আবার এই জন্য শরীয়তের হুলুদের ভিতরে থাকতে হবে বাইরে যাওয়া যাবে না এই জন্য সের অবস্থা এইটা সাথে বলবে ছেলেদের যাবে পেয়ার থাকবে আরেকটা কাজ ঘরের মধ্যে যেটা হবে সেটা হলে মশলা মশারা সুস্থ করতে হবে যে আমাদের যাতে তালিমটা কোনোদিন বাদ না করে আমি উচিত নাই তবুও তালিম যাতে চালু থাকে কারণের মধ্যে মশলা কিছু না আগামী দিন কিতাব কে ভরবে আর আগামী দিন ছয় নম্বর কে ভরবে দিদি বলবো না ছেলে বলবো না মেয়ে বলবো না না তিন বলবে এইটা মশলা করে ঠিক করা হবে এখন আমি নাই অনেক টাইম মতো ওনা কি করবে বলে যে তালিম শুরু করে দিল ওদের ছয় নম্বর বয়েন হয়ে যাবে আর আমি যদি মশারা করে না যাই তো অপেক্ষা করতে করতে অনেক সময় ছুটি দিব ওই জন্য মশারা করে ঠিক করে রাখতে হবে তালিমটা করবে কীটা কে আর কে ঠিক করবে এরপরে নম্বর আরেকটা মধ্যে বাজার মধ্যে তুষ্কৃম আছে তিন দিনে খেয়ে দেখবো যারা আছে তবু মেয়ে তো করলো করলো আগ্রহ করতে হবে দেখে এখন বইটা বলতেছে যে তো তৃতীয় এখন আমার যাওয়ার সময় আমিও তেয়ার আছি আমিও আছি থাকলে আমিও পেয়ে যা কিন্তু ভাই বায়ু এই তিনটে কাম হতে এই যে একটা কাম হয়ে এর সাথে সাথে দুঃস্থ তিনি ঘরের মধ্যে কোন করতে পারে না তো তার ইন ব্যবস্থা করা যাতে টেক কোরআন চক ঘরের মধ্যে থেকে আনজান কেউ না থাকে বায়ু ঘরের জন্য আমাদের আহ্বাল অর্থে নামা করাই মা বোন সবকে আওয়াল অর্থে নামা করাইতে এরা যাতে সব নমাজি হয় একজন বেরামাজি না থাকে আর অনেক নমাজ পড়ে কিন্তু আবহাওয়া থেকে আগে যাচ্ছে এই জায়গায় আমাদের সাথে আর ভাই বুজুর্ব দুঃখ এরই সাথে সাথে তিনশো আদায় হয় মস্তরা বুজের কি আমরা এদের উপিকার হবে ঘরের কারিমের দ্বারা তৈরি তিনশো আদায় করবে ধরার পড়তে গেলে রুজান একবার পরে এদের আমরা কার্য করতে হবে ভাই বুজুর্ব দুঃস্থ আজকে প্রত্যেকে আমরা শিথিল করি মহিলারা ঘরে কাম করে মহিলারা তো আমাদের সহদর্মী এই জন্য দিনের কামের মধ্যে আমরাও সাহায্য করবো ওনারাও আমাদেরকে সাহায্য করবে এরপরে ভাই যুদ্ধ আরেকটা কাজ করতে হবে এই জন্য মা বন্ধুরকে হবে হজরতিরা হসুল আলাই দত্ত ওই জন্য মেমান আইল পড়ুশি আইলো আমরা ইরান তোরানের কথাবার্তা না বলে বলতে আমরা ওনাদেরকে মেহনত তৈরি করি যাতে ওনার আজ ইমানিদ্দিনের কথা বলে ইরা ইমালিদ্দিনের কথা বলার পরে মেহমানদারিতে করে আবত্তি নেই আমাদেরই তো কর্মী কিন্তু আগে তাদের তিনবারই কথা বলে এবং ওদেরকে সপ্তি করে ওদের ঘরের মধ্যে দাওয়াত হয় ওদের ঘরের মধ্যে পুরুষরা আল্লাহ রাস্তায় বাইট করে ওদের ঘরের মধ্যে তালিম চালু হয় নামাজ খেলাওয়া শিকিৎস বাচ্চাদের কর্মীও তিনগুলা যাতে হয় এই এইসব কাজ ঘরের তালিমের দ্বারা করা প্রায় দুর্গ কেউ যদি তার ঘর করে তাহলেই তাহলে আর ভরকারে গাড়ি পালায় আর তার ঘরের মধ্যে ইহিমাজ হয় তাই ইনশাল্লাহ টম লিগের অর্ধেক কামকার হয়ে গেছে এখন মহল্লার মধ্যে মেহনত করা চাঞ্চল্য শহর এই জন্য মেহনত আপনার আসার উপরে সুন্দর করে যদি হয়ে যায় তোমার ইসারা দেখো এই রুম একদম একদম নামওয়ালা মানুষের চেয়েও সুন্দর খানা খাইল কিনা এর পুরুষে কাজ নাই ঝগড়া নাই বসত নাই কোনো ব্যয় নাই শরীয় খেলার কোনো কাজ নাই মানুষের আঙুলকে ইশারা করবে এই ভাই প্রত্যেকের ঘরের মধ্যে তালিফ হবে তালিম কর্মসভা ইনশাল্লাহ কিন্তু দেখেন আমাদের যে আমরা কারপুজারি শুনলাম নিজের মধ্যে আপনারা রাত্রেও শুনছেন তালিমের সংখ্যা অনেক কম এই যাদের ঘরে তালিম নাই আমরা গাড়ি পুত্র একটা বহু বড় সাথার মধ্যে করিব দেখেন তিনপিল্লা দিনে আমরা সব তিনপিল্লা আবার একশিল্লাও দিন আমরা কি বলি মধ্যে সেটা নম্বর বয়ান করি চেম্বরে চামড়ে করিয়া একদা ইয়া রোজানা দুই তারিম গরের তারিখ মসিদের তারিখ এরপরে বলি যে ভাই রোজানা কি করবো পরামর্শ রোজানা আড়াই ঘন্টা সময় দিব তুই কাজ কর তুই রাজ্য আর সপ্তাহে আর মাসে তিন দিন আমি তো তৈয়ার আছি আপনারা সব তৈয়ার আছেন কিনা আচ্ছা ভাই এই কথাগুলো আমরা নম্বর তিন দিন আপনি কি কি বলি নাই সে বললাম যে আমি তুই আর আসি বই যাচ্ছি আল্লাহর করে এখন যদি তালিম না করি যে মধ্যে কোনো সিলিন্ডা হইতে হ্যাঁ চিন্তা করবেন এটা তো আমি আল্লাহ আমরা চিন্তা করিনি রে বল এই জন্য ঘোরা করবো এই ভাই দুঃস্থ প্রত্যেকই কিতাপি আর এক চিন্তা না এখানে কিতাপে চলে যাবেন এরপরে আরেকটা কিনেন এরপরে আরেকটা কিনেন তিনও কিতাপই কিনেন এরপরে আপনি আমার কি করতে হবে বলেন যে ভাই দুঃস্থ আর বুঝুত আমাদের নিজের দ্বারা গড়ে দিয়ে মা বোনদেরকে নিয়ে আমরা প্রথম পরামর্শ করতে হবে ওদেরকে ওদেরকে জিজ্ঞাসা করেন ওনারা কখন রাজি হয় পালন করতে ওনারা যখন বলবে খুশির সাথে সকালে হোক বা বিকালে হোক বা একার পরে হোক আমি কোরবানি করে ওদের সাথে তাদের সাথে আমি চুরি করব ওদের উপরে আমি রাজি হয়ে যাব তাইলে ইনশাল্লাহ পাহারা করবো আর ওদের চালু করি ইনশাল্লাহ তালিমটা পায়দার হবে বাকি থাকবে তো এইভাবে আমরা প্রত্যেকের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তালিম চালু করবো করে দিব তো দেখেন কত শোনা হয়েছে শিলচিল্লার মধ্যে যে কত বা রুজ এরপরে চালু হয়নি কারণ বিদ্যের মধ্যে আসাইন করা হয় না এই জন্য আজ করিবে ইনশাল্লাহ আমরা তালিম চালু করবো সর্বতভা ইনশাল্লাহ মসজিদে মসজিদের তালিমটা মসজিদের মসলিদের সাথে দুঃস্থ পরামর্শ করিয়া আমরা তালিমটা চালু করা মসজিদের তালিমটা একবারে সহজ একই সাথে সাতটি বাসে ফাটাইবে এই সাত কিতাব একদিন পড়লাম দ্বিতীয় কিতাব আরেকদিন পড়লাম তার দিয়ে দিয়ে পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত সব এবার কিতাব হয়ে গেল আবার শুরু থেকে পড়া হোক বাই দুতো নতুন বাইরে বসছে নতুন আমরা এই তালিমের অংশ দুই দিন তিন দিন তার সীমায় দ্বিতীয় বাড়িতে বাইরে এখন কয়েকদিন ধরে বসতেছে আপনি কালকে আপনি তালিম করবেন যারা আমরা ঘুরানো আছি আমাদের আধা ঘন্টা ঘুরা করা যায় আজকে আচ্ছা কিন্তু এইটার অসুবিধা না আধা ঘন্টা হারি না বলে তালিম উনি করি না আধা ঘন্টা সপতাম না তো তালিমই করতাম না বা এইরকম সারাতে হবে না তালিম সপ্তাহ করি কিন্তু আমাদের হইল পুরানোরা আল্লাহ আল্লাহ রসুলের কথা আধা ঘন্টা আমাদের শুনতে হবে সবাই আমরা আধা ঘন্টা করবো এমনিভাবে দুষ্ট তালিম ঘুরে ঘুরে হবে এরপরে হইলো দুঃখ এটার সাথে তালিমের আরেকটা মেহরত হবে এই তালিমটা যেনারা চিল্লা দিলাম অথবা চিল্লা এটা শুধু আমাদেরই না বলছে দুঃখ তিন তিনলা কিল্লা নেওয়ারা সব মুসলমানের তালিমিকা যত আসে সমস্ত মুসুম্লিগে আমরা এখানে তালিমের মধ্যে লাগাইবার জন্য আমরা প্রত্যেক ভাই সুতির করবো যাতে সবাই মুসলমান তালিমের মধ্যে বসে কারণটা কি বাড়ি যদি তালিমের মধ্যে এসেবাবের সাথে বসে তো আমলের মধ্যে একটা সাপ কাজ হবে আর আল্লাহর দরবারে আমলের ঘটনা ভন্ডায় ওই সময় পাবে যখন তার মধ্যে একটা সাপ থাকবে আল্লাহ রবি রমজান ইমানো এক্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে আল্লাহরের ইমান রেখে তার তীব্র ভিন্ন সবাই ঠিক এমনি ভাবে প্রত্যেকটা আমল নবাজের সাবেক হবে না যত সময় আমরা তালিমের হালদার মধ্যে না ভাবে নবাজ করলে কি পাবো সামনে রেখে আমার প্রবাস করতে হবে এটার জন্য দুঃখ আমাদের কি করতে হবে কি করতে হবে বলেন যে আপনার সব বাই একসাথে সব রে জমাইয়া এটার মধ্যে তালিমের মধ্যে তৈরি করতে হবে অনেক মসজিদের মধ্যেই হয় কিন্তু এটা জানদার বানাইতে হবে বাই দুষ্ট এটা জানদার হয় মশারা দেখা কারণ এলো সারা দুনিয়ার নিয়োগ আমরা আমাদের মসজিদের মধ্যে মশারা করতে। সাথে না করার কারণে কয়েকদিন নতুন মানুষ বসে পুইসে দেখে কোনো কাম কাজ ওনারা দেয় না এমনি আসতে পেরে ছুটিয়ে দেয় এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গরা যে বলছেন এটা ঠিক আমরা সাত সাত বিষয়ের কার্পারি নিতে পারি বিশেষভাবে বিশ্বের মধ্যে অনেকগুলো অমুখ থাকে সকালবেলা মশলা বেলা যে সময় আমরা মুসলিরা ভাইরা সব বসে ওই সময় আমাদের মশলাটা হবে মশার মধ্যে অনেকগুলো অমুখ থাকে বিদেশ দিন এক একটা বিষয়ের উপরে কার্বুজারি নিলেই তাইলে বিশেষভাবে চাকরিবাইদের মধ্যে আগ্রহ করতে হবে এবং মশার মধ্যে সব ভাই উপরে উঠবে একটু ভাই দুঃখ মহলার সব ভাইদের কত সমানটা জমাত আমাদের মহল্লার মধ্যে হয়ে গেছে একটাতে দুই জমাত দুই জমাত বা চার জমাত আমরা সময় হির তো মহল্লা ভাতি গলি মেহারাত এক এক সমাজের পনেরোটা করে ঘর হয় ঘর জমাট কম ঘর বেশি পনেরোটা দিলাম জমাট বেশি যেতে বাজার কম হইছে। তাহলে দশটা করে দিলাম এক এক সমাজের অনেকটা এমনি ভাবে এই সত্যিদের সাথে আমরা এলাকা ভাগ করতাম বাড়ি বাড়ির শহর হয়ে গেছে হয়ে গেল এটা বাজে ভাববে সুস্থ প্রত্যেকে আপনার আমরা এরিয়ার ভিতরে কাজটা করবেন এখান থেকে ওনারা বিশ দিনের জমাতে করবে এখান থেকে রোজা রাখবে হেরাতের করবে ওদের থেকে আমরা বাইক করবে সময় ওই আমার এরিয়ার ভিতর থেকে দশ বা পনেরো বারি দিকে আমি আমার সাথে এখন এই নয় মশাই করিয়া আমরা এটা সাতাউত আছে আমাদের মশারায় সব মুসলমান বাইরের সর্বি কিন্তু তারা যদি আমিও ফিরে পড়ছুস্থ এই যে মশারায় পড়বো মশারা আমার তা বড় দেখতে ছুটো কিন্তু এদের আজেরও শ্রম বহু বড় একটা আমন্ত্রণ করছে একটু দুটো কিন্তু মানে নিয়োগ করে যদি আমরা মশারা করি তো আল্লাহাদ সারা দুনিয়া দুটো তিন তিনটা হবে পরিমানে আল্লাহ আমরা একটা এখন কাম করছি অল্পই কিন্তু আজেরও সহ বহু তো তারা যদি থাকবে কিন্তু আমাদের ভিকির করতে হবে আমাদের মহল্লা আমাদের মহললায় একজন বেনোমাদি নাই একজন সরিয়েতের খেলার চললেওয়ালা নাই বিরিয়ানি খেলার বেলোমাদি নাই বেদ বৃদ্ধি নাই খেলাতে সরিয়েত চলবেওয়ালা নাই তো বাই শুদ্ধ আমরা মসজিদের মধ্যে মশলা করব মশলার মধ্যে সাতটায় সাত দিন আছে সাত দিনের মধ্যে বিশেষ এক একদিন এক যেদিন আমাদের গাছ ভালো দিন বুঝে নিলেন বাইর নতুন কোনো জিনিস ভাইটা যেদিন বলতে যেদিনের আগে যে মশলাটা যাই সকালে হোক বা রাত্রে আজকে আমরা ঈদের কাটি গাছকে জোরানো যায় কি করবো আমাদের পুরো শাড়ি বাদ না করে আরো কোনো সাথে মহল্লার গাছ মুভি গাছ ঈদের মধ্যে কি করে ধরানো হয় প্রথম গাছকে দামদার বানা গেছে দ্বিতীয় রাস্তার আগে যে মশলা হবে এটার মধ্যে আমরা আর তৃতীয় রাস্তার সবই বিক্রি করবে ভাই অবকুত ভাই যায় নাই ওনাদের বিক্রি করে নেওয়া যায় এমনিভাবে সে ওষুধ করব। আজ আমরা সেদিকে আহত তৈরি করবো কোথায় আমরা এক মাস মেহনত হয়েছে মাটি এখনো হয় না কাম চালু হয় না আজ বিক্রি পারে তিন নম্বরে একদিন থাকবো ভাই আমাদের তালিনের মধ্যে ভার ছয় জন সব মুসলিমে তালিনের মধ্যে বসাই করবেন না আমরা করতে আমাদের সপ্তাহে সব করে তালিম চালু করার জন্য কি হচ্ছে ভাই দুঃস্থ চার দিনই থাকলো বাস্তব বলিল ভাই এই সপ্তাহে চার জমা এই তো দুই ব্যর্থমান কয়েকজন দুই জন হয়েছে বলে চার জনের তো করো ভাই একদিন বাকি এই চারশ্রেটির লক্ষ জমা বাইরে হবে সব পাই রায়গ করো করে তাদের জমাৎ পূরণ করা যায় যে হচ্ছে ছয় নম্বর হয়ে সব পূজারি আইসা তো সব পুজারিদের জন্য আমরা মসজিদ মানে জামাত মসজিদ আর জমাতে আমরা সব কিভাবে হাজির নিবো সবাই নাই আমরা এলাকার জোর তো দিন ঘরে বাড়ি না কতটুকু হইলার আমরা কিভাবে হাজির করবো ফিরার হবে আর এদিন যে ভাই আমরা মহল্লার থেকে যারা গেছিল আল্লাহ রাস্তায় এদের বাড়িতে গেছিলেন কত সাক্তায় এদের ঘরে কি খবরা এদের কি কোনো দরকার আছে বা এই সাপ্তাহ খেতে হবে আনেওয়ালা জমা সেই সেপালে প্রথম তিন দুইজন মশলা থেকে থাকবে দ্বিতীয় থাকবে তৃতীয় থাকবে দিনের দুইজন নষ্টতে সব কিছু এই হইল আমাদের মশাদার একটা অমুর খারাপ এর সাথে মার্কেটে ভাড়া দিতে চাইব হিজ বাই বাহিন অনুষ্ঠানে আমাদের একটা টাকা ওই জমাতে আমাদের নষ্ট দিয়ে দুইজন হয় হিসেব তৃতীয় সপ্তাহে যখন আসছে সম্পাদ এখন আইসে আমরা ঘরের তারিখ আগে কার্ডের নিলেন পাঁচটা জমাতে ভাই আমরা এক সপ্তাহে বলি আমরা ঘরে নেই আরেক জখ বলবো যে দুই ঘরে আমরা এক সপ্তাহে তারিম চালু হয়েছি আরেক জগতে বলবেন যে আমরাও কি চাপ কিনিস ঘরের মধ্যে দেখবেন যে এক সপ্তাহের ভিতরে দশ চালুে যখন চারগুলো নিয়ে আমরা আরেক সপ্তাহ মেহারা করি এক যখন ঘরে তালিম চালু হয়ে এমনি ভাবে সেদিন মসজিদের তালিমাই ভাই আপনারা কজন বসাইছেন বসাইবাস এই তবে আমরা দ্বিতীয় সপ্তাহে গেলে প্রথম সপ্তাহের কার্যালয় হয়েছে বিগত দিনের কার্যালয় গেল এবং আগামী দিনের জন্য মেহনসের জন্য আমরা ছাড়াই দিলাম আজকে যদি ঘরের তালিমের একটা প্রথম বছর হয়েছে অন্য গুলা টিকিট পয়টা হচ্ছে দুস্থরাটার আসল উদ্দেশ্যটাই হলো প্রত্যেকের মধ্যে টিকিট পয়টা করা এই জন্য ভাই দুষ্ট মধ্যে সব চাকরি ভাইরা ছড়িয়ে এবং সমস্ত ভাইদেরকে বাই পিল্লা নতুন সাথে আমাদের সাথে বসে তারাও মোশরাতে বসান তার থেকে ইনশাল্লাহ মোশারাত বসতে বসতে হয়েছিল মসরা আমরা প্রত্যেক বাইক জানদার বান কি ভাই বানাইব তো ইনশাল্লাহ এবং সব সাথে শহীদ করব তো ইনশাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেক জানবো ভাই রোজার লাহার সে রাইল রোজানা সময় দেওয়া আট ঘন্টা উত্তম আট ঘন্টা না পাই কমার কম আড়াই ঘন্টা তো যে আড়াই ঘন্টা দেওয়া উদ্দেশ্য আড়াই ঘন্টার উদ্দেশ্য হইল সমস্ত মুসলমানের জিন্দগিতে আমলে দাওয়াতের জিন্দা করার জন্য ঘরে ঘরে মুনাফা পায় দাওয়ার জিন্দা হয়ে যায় তালিম জিন্দা হয়ে যায় এফএমাসের এর সাথে সাথে যুক্ত জমাতের ইস্তেকবার করা জমাতের নসরত করা হেদায়ত দেওয়া এগুলো সব সব মুসলমানের জিন্দগির মধ্যে জিন্দা হয় অর্থাৎ আমলে গাওয়াত্রের জিন্দা করার জন্য সমস্ত মুসলমানের জিন্দগিতে রুজ আনা আমরা সময় লাগা। এই জন্য ভাই যুদ্ধ দেখেন আমাদের মসজিদের ভিতরে আমল হবে মসজিদের বাইরেও আমল হবে তো হবে আমরা সহাল বেরাই তিনটা জমাৎ করেন একটা মসজিদে আমরা তিনটা জমাতে সময় লাগানো এক জমা গাছকে মসজিদের ভিতরে হলো যারা মসজিদের ভিতরে আবন্ধ দুই জমা ওনারা এড়িয়ে দিয়ে গাছের দিকে ওনারা লুকড়ে এরপরে কথা বলিয়া সর্দি দিয়া সময় খারি পারবে ঘন্টা এক ঘন্টা মসজিদে আসলো বা মসজিদে যখন আসবে মসজিদে আসার পরে এই কথা মসজিদে আসলো আসার পরে বাড়ি এখানে একটু সময় তারিমে বসলো আমরা একবার তারে আলাদা করেছি তারা তরফিফ দে আল্লাহ রাস্তায় বাইরে তরফিফ দেবো একবার আছে যারা পুরানা সময় লাগাইছে তাকে তিনচিল্লা চিল্লা কখন ইন তারা তৈরি করি একবারে নতুন মানুষ এসে তারে চিল্লা তিনচিল্লা শুনাই শুনাইয়া তারাই সতের উপরে তৈরি করি সমাজত যে ভাই মসজিদে এসে আমরা সাথে নমাজ পড়ে ঘরে পরে বলে ঘরে পড়েন মসজিদে পড়েন একবারে বলেছে আমাদের সাথে সময় দেয় যতটুকুর সময়ের জন্য আসবে একটু তাকে বেশি তারে না যদি বেশি সময় নেই তাহলে দ্বিতীয় দিন আর পাওয়া যাবে এর জন্য তো ভাই আমি দুটান থেকে আর গেলাম আমাদের পনেরো মিনিট সময় কিন্তু আমরা যদি তারে এক ঘন্টা এখানে বসে যে দেখবে একদিনে আমরা একদিন আমি কান্তি আড়াবার করাই মসজিদে আইলাম যদি এটাদের হাত থেকে না যাচ্ছে তাড়া হবে এজন্যা বলেন যে মসজিদে যতখানি আছে এর পিছনে তারা একদিন আছে আমরা মসজিদে আমলে একটু বলে ভাইলে না বাইরে নিয়ে আসি তো আমাদের সাথে যদি সে একটু ধরত করে ওই ঘরে ঘরে যায় করে তো ইনশাআল্লাহ সে হোক লাইনের মধ্যে পাক্কা হয়ে যায় বাই তুলছ আর বুঝলো ঘরে ঘরে মুলাকাত করবো ঘরে সে মসজিদে আজকে তৈয়ার নাই সে তার ঘরে তো তার ঘরেই তারা তৈরি করি তার ঘরের মধ্যে জ্যান বানাই আমরা সাথে তিন দিনে রয়েছ এরপরে আমাদের সাথে তারিখে শরিক হয় আমাদের সাথে দ্বিতীয় গাছতে যায় সেগুলো এক তস্কিমের মধ্যে তারিখ করি বিরাট যারা আছে তারা ওইখানেই সারিয়ে এসেছিলাম বলতে তারাও এরকমভাবে করব। করবো ভাবে উঠত আমাদের রোজারা যে মেহনতটা হবে রোজারার মেহনতের মধ্যে এই তসকি গুলো দ্বিতীয় দিন কি করবো যারা আজকে মসজিদে আসিল এবারে আমরা বাহিরে দিই আর এক জমাত বসবে মসজিদের মধ্যে এরা মসজিদের মধ্যে আমাদের চালু রাখবে তাহলে আমরা একটা লোকটা তোলা মসজিদ হয়তো মসজিদে আমল নেই তাইলে তাই আজকে ঘুরে দিব এই মসজিদের মধ্যে দ্বিতীয় জমা থাকবে আর এই তাদের এরিয়ার ভিতরে তাই গাছ করবে তাইলে এইরকমভাবে মসজিদের বাহিরে ব্যস্ত হবে মসজিদের ওই আপনার এরিয়ার মধ্যে এদের মধ্যে নিয়ে আজ মেহার রহমতুল্লাহারা যে ভাই মহল্লার প্রত্যেক মুসলমানের সাথে কম কম দিনের ভিতরে একবার মোলাকাত হওয়া যায় কথাটা বুঝতে পারছেন ভাই তো বন্ধু দিয়ে দিকে সমস্ত একবার তার সাথে আমার মুলাকাত হয়ে আমি তার সাথে মুলাকাত করতে পারি তাতে সে আমাদের সাথে এটা মুসলমানের হক তো এই জন্য বন্ধ হলে ইনশাল্লাহ যদি আমরা ঘুরে ঘুরে করি বা দশটা বাড়ি আমার প্রথম থেকে শুরু হইলো শেষ হয়ে গেল আবার শুরু থেকে আবার এরকম যাতে না প্রত্যেক দিনে একবারই এটা মুসজিদের কাছে ওইখানে ঘুরে তাইলে এরকম এক করলে ওই লোক আপনারা দেখলে আর দশ এরপরে তার সাথে আমার মুলাকাত হওয়া প্রত্যেক দিনই এগুলোকে যদি ধরেন প্রত্যেক দিনই তারে ধারেন তাইলে হবে না এইভাবে চলতি দিয়ে আসতে আসতে আসছে শেষ আসতে এই কর্তি হইল আমাদের মেহরতের রুজারা ভাই দুঃস্থ কেউ যদি আল্লাহ মেহরবানি বেশি করতে থাকে মারুম করবে রোজারা কিছু সময় দেয় রোজারা কিছু সময় মশাই করছে রোজারা ঘরে দাওয়াত থেকে বাদ করবে না আল্লাহ তারে এদের মধ্যে লাগে যাবে এরপরে এখন সাতটার মেহনত আছে এখন তুই ডাক্ত দু কোকের এটা সমস্ত আর এরপরে দেখেন সাহাবাই কেনাবের সুন্দর সাহাবাই কেরাপ হল্লাহ আব্দুল্লাহ রেজিম আবদুল্লা আব্বাস রেজিম ওনাদের শরীরে ছিল ওনারা সাপ্তাহে একদিন হবে ওনারা কি করতেন বয়ান করতেন তোরা বলেছেন হুধু দুই দিন করেন না এরপরে দেখি ভালো হতো না কেউ বলছে তিন দিন করেন না বলে না দুই দিন করেন বলে না একদিনই ভালো বলে কেন আল্লা রসুলে আমাদের নিয়ে খেয়াল করতে আরামাইনারা সপ্তাহে একদিন দিতে এই জন্য আমাদেরও বড় হস্ত হবে শোনার এই যে সপ্তাহে একদিন দেওয়া ভাবে মহল্লা আমাদের জমা করো তরভিত যাও এরা যদি সপ্তাহে দিন তর্ভিত শুনে ইনশাল্লাহ দিনের উপরে চলার আগ্রহটা বাকি থাকবে কুমুমি গাছুমি গাছের একটা জিনিস সবচেয়ে উত্তম হইল যে আসলের আগে আইয়া আমরা গাছের পরামর্শটা করা এটাই না এক সমস্ত বুঝলো বললেন না তাইলে ওই যে আমরা সরকারের মশুয়ারা অথবা ওই বছরের আগে মশ রাত্র আচরণের পরে হবে সঠিক মতো কাছের আদর বয়ান ইমালিকের কথা বলা হয় মালিকের ঘরে বয়ান হলো প্রত্যেক রাষ্ট্রের থেকে আর নকশ সমাধান করা আমি বলবো যে ডাক্তার মোকাবিলক ডাক্তারের উদ্দেশ্য হল প্রত্যেক রাস্তার থেকে নবে জমাত বাইর করা বাই দুষ্ট এখানে প্রত্যেক একটা জমাট যদি বাইরে বৃহস্পতি আপনার মসির থেকে যদি নবের জমাত বাইরে হয় ডাক্তারের হ্যাঁ একটা মাসে একটা তাইলে এটা হয়ে যাবে না বাই দুস্থ যদি দ্বার জমাত বাইরে এক আপনার থেকে বাইরে হয় তাইলে প্রত্যেক ডাক্তারের থেকে জমা বাড়ি আর দেশটা জমাত বাইর করা এরকম কোনো মুশকিল লাফল মুসলমান এক গ্রামের মধ্যে কত মুসলমান থাকে আর শহরের মহল্লায় তো কালকে একটা বাইক করা কোনো মুশকিল না এটা শহর হবে সারা সাতটা যদি আমরা মেহনত করি ওই জন্য যারা মেহনত করতেছি তা মসজিদ আইন তৈরি করি ঘরে তৈরি করি তার মেহনতের মৃত্যুর হইলেও গাছটা হবে এমন গাছ যে মাগরিমের পরে বয়ানিমের পরে ধর্মই বয়ান হবে তৎকির হবে নবের জবাব বানানো হবে একটা কথা বলছেন এটা সবাই শুনলে ভালো হয় সেটা বলছেন যে মহল্লার মধ্যে আমরা দাঁড়াইয়ার নাম লেখার কোনো দরকার নেই এটা যেহেতু সামি গাছ মহল্লার গাছ আমরা সেরানুটি বলছেন যে একবারে বয়ান করলো এক লোক বা দুই লোক প্রান্ত মহল্লা সম্মানিত মানুষ আজই যাবি যাবে এরকম মানুষ ওনারা কোনোদিন তারাৎ করে বসে আপনি ইমানের কথা বললেন রাখের কথা দেড়শো দুশোকের কথা ভিতরে থেকে বছর যে মাসাল্লার কথা তো ভালোই বলুন হারাত্র কিছু বলে আমরা বসি না এরপরে একদম দাঁড়িয়েছিল তিন কিল্লা ষাট মাসের জন্য শেষ নাম দেন যিনি তরম মেঘ দাঁড়াই দাঁড়ায় না তুই বলেন যে দুইজনে এইরকম ভাবে ধরে দাঁড় করেন তিন দিনে কোনদিন বসতাম না দ্বিতীয় সপ্তাহে রবিবার আসে এখন অনিকায় রবিবারে আসলে মসজিদ আসেন দিদি জিজ্ঞাসা করলে যদি রান্না কেন তুমি চুপ থাকো আমার হাতে ভাবি এই খেলো যে আমার হাত থাড়ানো এই জন্য বলছেন যে ভাই পুস্তক বলছেন যে কি করবা তারে হাতে তুলে ধান বানা নাম লেখা নুরোধ করাও দিনের মধ্যে কথা খেয়ে যায় তিন দিন দিল্লি ভিতরে আল্লাহ নগর বাড়ব তাহলে নগর জবাব কেমন বাড়ি নেব আমরা নগর জবাব উত্তর বাইর প্রস্তুতি ভয়রক ভাই আমরা আছে এই সপ্তাহে দুই সেখানের সাথে আরো ছয় ঘজন তৈরি আছে আজ পর্যন্ত আমরা রাখি তাই এই জন্য তিনশি দেয় মাইসা দেয় তিন দিন তিন দিন কে কে তৈরেন ভাই কিন্তু আলাদা নিয়ে গেলেন আমি ঠিক করেন মামুর করেন হুসুরের ব্যবস্থা করেন হ্যাডায়ের ব্যবস্থা করেন করে হয়ে গেছেন প্রত্যেক রবিবারে সোমবারে ডান্ডি বসিতে পারি আমরা এরকম ভাবে করি আপনারা সবসময় আগে না ইনশাআল্লাহ শুনি মিললে ভালো হয় না বলে বহুত ভালো আমরা ইনশাআল্লাহ আজিজ আমি যে না এই জন্য বলছেন যে সহজ করো পিছিয়ে হাত দিয়ে তারা রাখানি করিয়া না লেখবা না আর নগর দেব ঠিক হবে এখন আমাদের দ্বিতীয় রাষ্ট্র তৃতীয় রাষ্ট্র দুঃশ এই যখন বলছেন সেই মসজিদে আমল নাই ওই মসজিদে আমল চালু করা কিন্তু আমল খালি গাছকালীন তৈরি হবে না ওই পর্যন্ত মহল্লারে বসেই তো হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেই মহল্লার মধ্যে একজন হারাম কামাইয়ের মধ্যে নেই ওই মহল্লার মধ্যে একজন আপসের মধ্যে ঝগড়া ঝর নাই আপসের মধ্যে মহাম্মত বায়ু প্রদন্ড দুষ্ট সেই মসজিদে আমল নেই মসজিদে আমল চালু করার জন্য আমাদের কি করতে হবে বলেন যে স্বাস্থ্য আমল করতে হবে সাজা আমল এক করা দ্বিতীয় ব্যক্ত করা দুই নম্বর আমরা রুজানার মেহনতের এক দুই মাঝে মধ্যে ডাক্তার ওইখানে মেহনত করবো এটা না যেমন আমরা সকালে সময় শুধু আজকে এক সময় ওই মহলে দিলাম ভাই আপনারা কথা গেলাম ওনাদেরকে সঙ্গে আপনি যারা শোনা আসেন আমরা আগে একটু ভালো হবে ওনাদেরকে নিয়ে গেলাম ওনাদেরকে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে একটু দাওয়াত দিয়ে আমরা লুক তৈরি করি তাই ইনশাল্লাহ ঘরও শুধু দ্বারা কিভাবে সময় দিতে হয় আর আমরা সময়টা লাগলো এটা দ্বিতীয় মেহর সিডিএমে হলে ফের ওদেরকে তিন দিনের জন্য পুরা জমা ফিরে আমাদের নিয়ে যাবে আমরা তে নতর করব। দুইজন চারজন হয়েছে আমাদের সাথে নিব নিয়ে তিন দিনের মধ্যে রাইসা ওাদেরকে গাছ তালি এরপরে মশলা এই তুলা কিনে চুতর্থ আমরা আমরা মসজিদ থেকে মসজিদে ওদের মসজিদে গেল আমরা ঘুরানা দুইটাই ওনাদের সাথে থাকবো তাই দেখাই কি বলবে উনি ডাক্তার সই কয় উনি আর সিমজিল্লা দিয়েছে এনার এদের কুরবারই বলো চিল্লা নিয়ে যাইবো এদের মধ্যে কামটা চালু হয়ে যাই কথাটা বুঝতে পারছেন তো ভাই আমাদের দ্বিতীয় দায়িত্ব এক মাস হইল কাম চালু হয়েছে আরেক মসজিদে যায় এক মাসে না তো আরেক মসজিদে যায় এই মসজিদে হয়েছে না তো আরেকটা যে তিন মাস পরে আমরা অন্য মসজিদের মধ্যে নেব কোন মসজিদে জুড়ে নেব ওই মাসিক জুড়ে মধ্যে আরেক মসজিদে জিম্বাদারি আরেক মসজিদকে কি করবো এরপরে আমরা আল্লাহ রাস্তাতে যা এইরকম ভাবে আমরা কি করবো তিন দিন লাগে এটা হয়ে গেলো দ্বিতীয় রাস্তা বায়ু দুস্থের বায়ু দুস্থ তিন দিন আমাদের প্রত্যেকেরই লাগতে হবে কেউ যদি সত্যিদের সাথে তিন দিন লাগায় ইনশাল্লাহ লেগেছে এক মাসেরই একদশ এক তিন দোষে তিন বাই দু আপনার এখন তো আমরা তিন দিন কিন্তু আমাদের মাসিক নেশাবটা ওই সময় হবে যখন আমরা এদের মধ্যে ছয়টা আমল করবো ছয়টা আমল করবো ভাই সব বাইরে লাগা রেখে তাইয়া মাসিক তিন দিন হবে এক নম্বর এক নম্বর আমরা জামাচারে পোড়া নিয়ে দেখি পুরা চেন্নে হবে বলেন যে বায়ুদূত যদি দশ জনের দশ জনের ঘুরা হয়ে যায় নয় দিনের জমত পুরা হয়ে যান রাজ্য কথা বলার নেই জমা প্রথম পূর্ণ জমা পুরা হইবে চেন্নে দুইজন ঘুরান হবে যদি দুইজন পুরানা তিন চারজন বা পাঁচজন হোক ছয় জন হোক নতুন আপনার জমা এটা ঘুরা হয়েছে বায়ুদূত্তর নতুন পুরানা মিলিয়ে গেলে আমাদের সময়টা ভালো লাগে তোর দুই নম্বরটা হইলে বায়ুদুত্ত আমরা হেডায়াত আসুন আর এক মসিদি তুয়া মুসাফা করে দিব তিন নম্বর হইলো ভাই দুঃস হেদায়তের কথা শুনুক সেই ঘন্টা পুরা করুন কয়েক ঘন্টা ভাই এখানে তিন দিন না বলছে মাসিক ভুল দিল কত পাওয়ার ঘন্টা চার নম্বর হলে দূরত্ব যে মসজিদেই আমরা দেখবো ওইখান থেকে আমরা জমা পেয়েছিলাম জমা সেই ফিন দিয়ে তাই না আমরা নতুন পয়দা দিব করবি হবে আর ওই মহল্লার মধ্যে কাপড়িগে আমরা সময় বাড়ছে সেখান থেকে এটা জমা দূরছে আমরা সবাই সাইড বাড়ছে আমরা আমি যা আমরার মসজিদে লই আমরা মসজিদে আর মনে চলিয়ে আমরা মসজিদে আমরা মসিদে তিন দিন থাকবে ওই দিন নতুন দেখছিল অফিসে এদের সাথে ব্যস্ত করাইবে এদেরকে এই বর্গে এই সিঙ্গিলওয়ালার আরো তিন দিন যারা নতুন আমরা মহল্লা এলো হ্যাঁদের মধ্যে জেহ গেল। তাইলে আরো কাম্প এমনি ভাবে দুষ্ট আর ফার্স্ট নম্বরে হইলো আমরা কি করব। প্রথম দিনই সিঙ্গিলের ভিতরে প্রথম দিনই জেহেন এখানে আর নাই তো তাদেরকে তৈরি বাইরে আপনারা তিলশিলা শিলা এখন এই হাত না তো সমস্ত আপনারা মসজিদ আবাদ করেন বলে কি হবে বলে যারা দুনিয়াতে মসজিদ আবাদকারী হবে তাই আল্লাহ গরু দিয়ে মধ্যে থাকি। বলেন আল্লাহ বলে আমি দুটো আজাদাই চেষ্টা করি কিন্তু ওরা দাম করে আমি আজকে আজাদ করাইনি এক নম্বর মসজিদ করে আল্লাহর মহবতে একশো তিনটার পৃথক হয় কিন্তু আসে একটা তৃষ্ঠে পার করে আজকে আল্লাহ বলে আজকে আজাদ চলাইনি তাই সে মসজিদ আবাজ করতে যাচ্ছে সে কত সময় দিনের মসিদিন আবাদ করতে জমা পড়াই না ওনাদেরকে প্রথম দিনের করাই কথাটা বুঝতে পারছেন তো ভাই এই প্রস্তুতের অপসিকতা শুনতে বাই তুত বলে যে খাতে গেছে অপসিকতার সঙ্গে আলাদা হল না দেখা যায় যে ওইখান থেকে আমার ইন অফিসে যাই ফি হবে ওই গাড়ির দোকানে দেখুলে আমরা ওখানে মধ্যে কম অপসিকতা ভালোভাবে শুনি মুসাফর করি দুঃস্থ এরপরে আমরা যাই কথাটা বুঝতে পারবেন তাই না এই নেশাটা হলো দুঃস্থ এই কামচাপার জন্য না পিসের জন্য পিসের জন্য পর্বতোষ হবে ইনশাল্লাহ এই বাস্তান যদি করি তাহলে ইনশাল্লাহ দেখছেন আমার নেশা ফসলের ইন আল্লাহ এরপরে দেখবেন আস্তে আস্তে একদিন আমাদের মহল্লা মোদিনওয়ালা মহল্লায় পরিণত হবে তো সবাই সর্বত ভাই ইনশাল্লাহ ভাই জান